উপলক্ষে উইন্ডস এর বিশেষ লেকচার সিরিজটি গত পর্বে আমরা আলোচনা করছিলাম আল্লাহর ইবাদত করার জন্য আমাদের তীব্র আন্তরিক ইচ্ছা থাকতে হবে কারণ ইবাদত হচ্ছে আল্লাহ তাল্লার সাথে সাক্ষাৎ আর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আমাদের উপযুক্ত প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে হবে মুস্তা আল্লাহ ইসলামের সাথে আল্লাহ তালার সাক্ষাৎ একটি ঘটনা কোরআনে উল্লেখ করা আছে সেই ঘটনা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাচ্ছে আল্লাপাক কোরআনে বলছেন মুস্তা আল্লাহ ইসলাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেন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 আর সে অনুযায়ী আল্লাহআালাহ মুসা আলাহিসাল্লামের সাথে দুর পাহাড়ের নিচে কথা বললেন কারণ মুসা আল্লাহ সাল্লাম দেখতে চেয়েছিলেন আর এখানেই মুসা আল্লাহলামকে তাওরাতো দেয়া হয় তিনি তার ভাই এবং নবী হারুন আল্লাহামকে বনী ইসাল্লের সাথে রেখে যান আল্লাহর সাথে সাক্ষাতের সময় যত যতক্ষণি আসছিল মুসা আল্লাহ গন্তব্যের দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছিলেন মুসা আল্লাহিস্লাম কিন্তু তাড়াহড়া না করে ধীরে সুস্থ এগুতে পারতেন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 কেউ যদি কারো ভালোবাসার প্রত্যুত্তরে তীব্র আবেগ ও ভালোবাসা ভালোবাসাবিহীন আচরণ করে তার সেই আচরণে কোনো যদি আকাঙ্ক্ষাই না থাকে তাহলে এই আচরণ শীতল ভালোবাসা সস্তা ভালোবাসা আপনার প্রধান কাজ আপনার ইবাদত এই ইবাদতের মাঝে আপনি আল্লাহর প্রতি আপনার আবেগ তীব্র ভালোবাসা আর আকাঙ্ক্ষা ছেলে দিবেন। যাতে করে আপনি ইবাদত করার সময় অত্যন্ত আনন্দ অনুভব করেন এখন দেখা যাক আল্লাহর প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা আর ভালোবাসার মধ্যে কেন দুর্বলতা দেখা দেয় সময় সাথে সাথে আপনার আমার অন্তরের উপরে রান পড়ে যায় আল্লাহ বলেন আলা কখনো নয় বরং তারা যা করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে সুরা মু আয়াত চৌদ্দ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 এজন্য আমরা বেসিক্যালি চারটি পদক্ষেপ গ্রহণ করতে পারি এক কোরআনকে অন্তরে ধারণ করা কোরআন তেলাওয়াত করুন এর অর্থ বুঝুন অর্থ নিয়ে ভাবুন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নাম ও গুণাবলী বুঝার চেষ্টা করুন আরবি না বুঝলে কোরআনে অর্থ পড়ুন তাস্তির পড়ুন তাস্তির ইবনে কাস্তির পড়ুন তস্তির ইবনে কাস্তির অনুদিত হয়েছে এটা আমাদের জন্য এক বিরাট অর্জন তারাবদ্ধ হয়ে আছে আমাদের অন্তর কোরআন বুঝতে হলে আগে তালা ভাঙতে হবে আল্লাহ বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ এই আয়াতটিতে আসলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি বরং এর মাধ্যমে কিছু জানানো হয়েছে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 আর আপনি আনুগত্য করবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি আটাশ আল্লাহ তাদের আনুগত্য করতে কেন নিষিদ্ধ করলেন যাদের অন্তর আল্লাহ স্মরণ থেকে গাফেল কারণ অনেকেই করে কিন্তু খুব কম বান্দাই জিকের সাথে সাথে নিজের অন্তরকে আল্লাহ স্মরণের সাথে মগ্ন রাখতে পারে আসুন আমরা একটি উৎকৃষ্ট উদাহরণ দেখি কিভাবে কোরআন করতে হয় এই উদাহরণে আমরা দেখব কিভাবে কোরআনের একটি আয়াত আবু দাহদা রাজিয়ালু আনহকে উজ্জীবিত করেছিল এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে সুরাবাকারা আয়াত দুশো পঁয়তাল্লিশ আল্লাহকে ঋণ দেবে কে কেয়াস এমন যে আল্লাহকে ঋণ দেবে আবু দাহদা আল্লাহ আনহু আয়াত শুনে নবী সাল্লাহ আলাহাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমাদের থেকে ধার চাচ্ছেন নবী সাল্লাহু আলহু আসাল্লাম বললেন হ্যাঁ আবুদাহদা রাজি আল্লাহু আনহু বললেন ইয়া রসল্লাহ আপনার হাতটি দিন আমি কথা দিচ্ছি আমার খেজুর বাগানটি ধার দিব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 তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে সুরা আলে ইমরান ১৩৩। তিনি আরো বলেন তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমার আশায় সুরা আল হাদিদ আয়াত একুশ এবং তিনি আরো বলেন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 প্রবেশ করবে আল্লাহ তাদেরকে বলবেন তোমরা কি আমার কাছ থেকে আর কিছু চাও জান্নাতে সবাই আনন্দ এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকবে আল্লাহ বলেন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 चा सामाजिक जीवन संगींद कर प्रोजेक्ट सम्पर्क कर www.facebook.com dot com slash raindropsmedia author our youtube channel www.youtube.com dotyube dot com org two